وعليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم من امن واصلح فلا خوف عليهم ولا هم يحزنون. ওকাল রসুল্লাহিস্লা আলিকু আসাল্লাম কুল্লবন আদম খত্তা আবন ও খায়রুল খত্তাঈন আতআবন র হত্তির মিজি বি ইসনাদিন শাহি সম্মানিত দর্শক মণ্ডলী শরীয়ত অনুসরণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি শরীয়ত মানতে গিয়ে আমি যেন কখনো অপব্যাখ্যার আশ্রয় না আনি কারণ এই শরীয়তই মানুষকে জাহান নামে নিয়ে যাবে আবার এই শরীয়তি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসুল্লের বক্তব্য প্রত্যেককেই মনে রাখতে হবে আল কোরআন হজ্জাতুল্লাহ আও আলাইক কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে সুতরাং পবিত্র কোরআন মানতে গিয়ে আমি যেন জান্নাতের পথে যাই আমি ঘুরিয়ে ফিরিয়ে কৌশল করে অপব্যাখায় না নামি এখানে একটা বিষয় জানা আবশ্যক যে ইন্না বিদাতি সুদূর आल्लाह रब्बुल आलमीन अंतर खबर रखेंद्देश्य शरियत केड़िए चलसी कौशल अवलम्बन करल्लाह रब्बुल आलमीन से बेपारे खबर रखें सुतराते मानुष के बोझान स्र्थे हमें धोखा देर स्वार्थे जदिओ करी कल्लाह रब्बुल आलमीन हमार्पर् भलो जान आओ অতএব কৌশল করে শরীয়তকে যেন আমরা কেউ ডিঙ্গিয়ে এড়িয়ে না যাই শুধু তাই নয় বন্ধুরা আমার আমি আর একটা বিষয় স্মরণ করে দিতে চাই যা সুরা বাকারা পঁয়ষট্টি এবং আল মায়েদা ষাট নম্বর আয়াতে উল্লেখ হয়েছে আল্লাহরাবুল্লা আলম বলছেন বানিস্রাইলদের একটা গ্রুপকে আল্লাহ বানর এবং শুকুরে পরিণত করেছিলেন কেন তারা যে কৌশল করেছিল সেই কৌশলের বদলা হিসাবে তারা এর প্রতিদান পেয়েছিল নজিবিল্লা আমরা কখনো কৌশল করতে যাব না কারণ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তাদের জন্য মাছ ধরা নিষেধ ছিল কিন্তু তারা কৌশল করে করলো কি শনিবারে বাদ দিল আর রবিবারে গিয়ে তারা মাছ ধরল আর এর কৌশল করার কারণে এটা সেরেফ রাসুলের বিধান না মানার কারণে আল্লাহ নির্দেশ না মানার কারণে তারা কৌশল করতে যায় পদ্ধতি অবলম্বন করল। কিন্তু আল্লাহ বললেন পরিণত কোনো খানাজিরা সুরা মাহ ষাট নম্বর আয়তা আল্লাহ বলছেন তাদের কেউ হয়ে গেছিল বানর কেউ হয়ে গেছিল শকুর সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর হয়ে গেল কারণ কারণটা ছিল কৌশল করে শরীয়তকে তারা মানতে চাইনি আয়াত কি বলে একদিক থেকে আমরা মনে রাখবো অবশ্যই অবশ্যই চিন্তা করছি সে ব্যাপারে আল্লাহ সবকিছু জানেন তিনি অন্তরের খবর রাখেন আর একটি মনে রাখব যে বান ইসরায়েলদের এই কৌশল কারণে এর বিশাল শাস্তি হয়েছিল আমি এই শাস্তির সম্মুখীন হতে যাব না বন্ধুরা আমার आलोचना करब और विषय शरियत अनुसरण करते गणित हलोते मर्मे अपना एक ही उदार त्याग करब सठीक ग्रहण करब यी आज थे नई नीति रसल सल्लासलम जुग थे चालू आज के আমরা মনে করি যেটা করছি এটা যেন্ট ভুল হবে না আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করল এবং জানুন তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নেই আসলাহা মানে সংশোধন করে নেওয়া যে সংশোধন করে নেবে তাদের কোনো ভয় নাই চিন্তাও নেই আনাম ৪৮ নম্বর আল্লাহর এই কথা বলার পরে আবার চুয়ান্ন নম্বর আয়াত আমিলাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ভুল ক্রমে কোন আমুল করবে না জানার কারণে কোনো খারাপ আমল করে ফেলল অতঃপর সে ফিরে আসলো ও আসলাহা ভুল করার পরে সে সংশোধন করে নিল্হ গফুর রহিম আল্লাহ রব আল তার জন্য ক্ষমাশীল তিনি রহিম তিনি রহমান আল্লাহ তাকে ক্ষমা করবেন আমার ভুল হলো সংশোধন করে নিলাম আল্লাহ আমার উপরে হলেন তিনি আমার রহম করবেন তিনি আমাকে ক্ষমা করবেন। আমুল ভুল হতেই পারে এটা স্বাভাবিক এরপরে তির মিজি দ্বিতীয় খণ্ডের ছিয়াত্তর পৃষ্ঠায় আল্লাহ রাসুল বলছেন কুল্লব আদম খত্তাউন অন আত্ম প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর প্রত্যেক ভুলকারী তারাই উত্তম যারা তো করে ভুল হতে পারে তো করে ফিরে আসলাম কোনো আদম সন্তান বলতে পারবেন না যে আমার ভুল হয় না আমি ভুলের ঊর্ধ্বে সবারই ভুল হবে প্রমাণ করে আল্লা রাসুল যখন বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী সুতরাং আমার ভুল হবেই আলেমদের ভুল হবেই আমি এখানে কখনো বলতে যাব না এটা যে ইতিপূর্বে আলমগণ কি ভুল করেছেন তারা কি কম জানতেন না তারা কমও জানতেন না তবে ভুল করতে পারেন এবং হাদিস মানতে গিয়ে যদি আমার কোনো আমল ভুল প্রমাণিত হয় গুড়ামি না করে চরম পন্থা অবলম্বন না করে ভুল ছেড়ে দিলাম সঠিকটা গ্রহণ করলাম পাইলাম না जिन मानते गरियाते नहीं करते गमारूल सम नष्ट एमटाना चतुर्थ पद्धति बोलते गलब जख कोलो कथा क्ज भूल प्रमाणित हो तक हमें निर्दिधाई निसंकोचे निशर भेटा वर्जन करब कारण भूल हवा स्वाभाविक समर दर्शक मंडली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 বিনীত অনুরোধ জানাচ্ছি এই আকামটা কারা এই দলগুলো কোনটা কোন দল আল্লা বলেছেন তারা অনেক শরীয়তের নামে অনেক আহুয়া অনেক উদ্ভট যিনি সৃষ্টি করবে ভুয়া জিনিস সৃষ্টি করবে যা শরীয়তে নাই কেমনভাবে সৃষ্টি করবে এবং এটা সৃষ্টি করে ছড়িয়ে দিবে সমাজের বুকে সর্বত্রই ছড়িয়ে দিবে কামায়তা যারা লেখালাবো বিশ্বাসী ইল্লা কমিনা আল্লাহ রাসুল বলছেন শরীরে যেমন পক্স বের হলে কোন জুড়া কোন স্থান কোন রগ যেমন বাকি থাকে না এই সমস্ত দলগুলো বের হয়ে অধিক সংখ্যক দল বের হয়ে সমাজে রন্ধে রন্ধে মাদ্রাসায় মসজিদে সমাজে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে স্কুলে বিশ্ববিদ্যালয়ে কলেজে সব জায়গাতে শরীয়তের নামে বহু জিনিস তারা সৃষ্টি করবে কোন জায়গা তারা বাকি রাখবে না গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তারা চালু করবে রসুল্লাহ এই ভবিষ্যৎবাণীকে আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে চিন্তা করতে হবে যে আমি যে কথাটি বলছি অধিক সংখ্যক মানুষ যেটা আমল করছে সেটাই করতে হবে এখানে প্রয়োজন হক কোনটা সেটাই অনুসরণ করব আর এটা অনুসরণ যদি না করতে পারি তাহলে আমরা বিভ্রান্ত হব। এতে কোনো অবকাশ নেই। দর্শক মন্ডলী আমি অনুরোধ জানাব। দেখার প্রয়োজন নেই যে কতজন মানুষ আমুল করছে হক পেয়ে গেলাম মেনে নিলাম আমি যেখানেই থাকি না সেখানে হকটা মেনে নেব। ষষ্ঠ নম্বর বিষয়ে আমি আর জিনিস বলতে চাই যে শরীয়ত অনুসরণ করতে গিয়ে অনেকে নাক ছিটকানি দেন এই মর্মে যে এইগুলো ছোটোখাটো ব্যাপার এগুলো না বললি কি আছে না করলে কি আছে আল্লাহ হকবর আমি শরীয়তকে ছোটোখাটো বলতে পারবো না আমি ছয় নম্বর বিষয়ে দর্শককে আবার আহ্বান জানাবো। যে শরীয়ত মানতে গিয়ে কখনো আমি ট্রিট করব না আমি কখনো তাৎছিল্য করব না এইগুলো ছোটো খাটো বিষয় এইগুলো বলার কি দরকার এগুলো মানলেই কি না মানলেই কি शरियत छोटो खाटो नोट खाटो बोले शरियत केच्छिल्ल के कर सूचोक् इतम आपये हाँ बहु मानस समाज आखनी आलोचना करबें जखनी मानते चाहबें तक क्यों अपना के छोटोखाटो कथा कर बोले करेंगे भत्सना करेंगे बंधुराँ क्षेत्र चाह आज के छोटाटो कि सोन्दगलो चालू करते হাজার হাজার আলেমের রক্ত গেছে হাজার হাজার আলেমের কে জেল খাটতে হয়েছে কাউকে ফাঁসির কাশে ঝুলতে হয়েছে ইতিহাস আছে কেবল মাত্র সালাতের মধ্যে রফলিয়াদ করার কারণে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে সালাতে জোরে আমিন বলার কারণেই তাকে জেলখানে আবদ্ধ করা হয়েছে আমি ছোটোখাটো বলবো কেন শরীয়ত কোনোটাই ছোটো খাটো নয় সাধারণ শরীয়ত মানতে গিয়ে আমি ছোট খাটো বলবো না সমরিত দর্শক মন্ডলী আমরা আলোচনার এর পর্যায়ে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আসসালাম আপনি কি জীবনের ব্যাপারে হতাশ আপনি কি পথ হারিয়ে দিশেহারা।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 এগারোটায় বাংলাদেশে ওরা সাড়ে দশটায় ভারতে বাংলায় আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি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 দর্শক মন্ডলী আমরা বলছিলাম ভুল প্রমাণিত হলে ছেড়ে দিতে হবে সোরা আহমদ আল্লাহ বলছেন তোমরা রয়না শব্দটি বলো না বলো উংজুর না আমাদের দিকে লক্ষ্য করো তোমরা শব্দ ব্যবহার করো না আল্লাহ অন্য জায়গাতে বলেছেন আল্লাহ আয়াতকে মানসুক করে দিই আবার এর চেয়ে ভালোটা আমি চালু করি এটা আল্লাহ রাবুল আলমিনও ধারাবাহিকতা রেখেছেন একটি বিধান কখনো তিনি চালু করেছেন কখনো তিনি সেটাকে রহিত করেছেন हक केमर रजालाख जिहबाते राखल हक के प्रचारलन सही बुखारे हादी আল্লাহ বলছেন আমি স্বপ্নে দেখছি যে গোড়ে পড়ছে আর তা তাহলে যদি ওমর রজাল আনোহের জ্ঞানকে এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় লামা লাম তবুও উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে এত বড় একজন ব্যক্তি এত বড় একজন বিদ্যান হওয়া সত্ত্বেও ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও তিনি ভুল করেছেন তার খেলাফতি জীবনে পুনরটি এবং ভুল করার পরে তিনি সংশোধন করে নিয়েছেন তাহলে আমরা কেন সংশোধন করতে পারবো না সম্মানিত দর্শক মন্ডলী আহ্বান জানাবো। যেটা ভুল প্রমাণিত হবে জয়ী প্রমাণিত হবে জাল প্রমাণিত হবে সেটা আমি ছেড়ে দেব আমাকে উদার হতে হবে ক্ষেত্রে শুধু এটায় নয় এখানে আমরা কখনো বলতে যাব না যে বড় বড় বিদ্যান কি ভুল করে গেছেন হ্যাঁ ভুল করতে পারেন অস্বাভাবিক কিছুই না যেমন সহি বুকারিতে হাদিসটি বর্ণিত হয়েছে রসুলসল্লা আলহাম নিজেই বলছেন হাকামাল হাকিম ফাদা ফালাহু আজর যদি কোনো মুস্তাহিদ ব্যক্তি সিদ্ধান্ত পেশ করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত পেশ করেন তাহলে তিনি দুইটি নাকি পাবেন ওয়াইদা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ বুখারি এবং মুসলিমের হাদিস যদি কোনো মুস্তাহিদ ব্যক্তি সিদ্ধান্ত দিতে গিয়ে যদি ভুল করেন ওয়াহিদ से व्यक्ति पाटी नेब्स मुजद्दीदिद बला हम संस्कार क्या करते भूल करसुल सब चे बड़ी नबी रसुलर सिलसिला बंद हे आल्लाह रब्बुल आलमीन प्रति जुगर माथाय एक जो व्यक्ति के पाठब जिन्हें संस्कार करमान कर आल्ला रसूल बोलें तो हमले आपनी एवर बोल बड़ भूलनाक विश्वास की सठीक निसंदेह भूल कारण आल्लाह रबुल आलमीन जादिष्ट पाठान तीन जो भूल करते সেটা রাসলের ভবিষ্যৎবাণী সুতরাং আমরা এ কথা বলবো না যে একটা আগের আলেমগণ কি ভুল করে গেছেন কম জানতেন কম জানতেন এ কথা বলবো না বেশি জানতেন এতে কোনো সন্দেহ অবকাশ নয় কিন্তু ভুল করবেন না এটা তো ভুল এটা তো সঠিক আকিদা নয় এ বিশ্বাসটা ঠিক নয় কারণ দেখুন আপনাকে মনে রাখতে হবে আমাকে মনে রাখতে হবে এটা যে সমস্ত বিষয় সকল বিষয়ই একজন মানুষ জানেন না একজন মানুষের মধ্যে সকল জ্ঞান নেই সব হাদিসি একজন মানুষ জানেন না তার বাস্তব প্রমাণ ওমর রাজা আল্লাহন তিনি এত বড় বিদ্যান এত বড় জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও ওমর রজা আলহানুগো ওই হাদিস জানতেন না যেই হাদিস একজন বাচ্চা ছেলে জানেন সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের দুইশো দশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আবু মুসা রাজা আল্লাহ আনুগো তাকে উমর ফারুক ডেকে পাঠাছিলেন বাড়িতে তিনি তার বাড়িতে গেলেন যাওয়ার পরে বাড়ি থেকে ফেরত আসলেন তিনি তিনবার সালাম দিলেন সালাম দিয়ে উত্তর না পেয়ে ফেরত আসলেন পরবর্তীতে উমর আজকে জিজ্ঞেস করলেন তাবু মুসা বললেন যে আমি আপনার বাড়িতে গেছি তিনবার সালাম দিয়েছি উত্তর না পেয়ে আমি ফেরত আসছি আর আল্লা রাসুল বলেছেন তিনবার সালাম দে উত্তর না পেলে ফেরত আসবে আমি তাই ফেরত এসেছি उमर रजालान यार बोलेंसूल उमर रजालान हादिस जानापर तीन हादीर पक्षे सी खोजार जन बैर हलन सामने गए कब सह कतिपय सहबी से বসা ঘটনা বর্ণনা করলেন তখন আমি সবচেয়ে এদের মধ্যে ছোট আপনাদের মাঝে আমি ছোট তখন তাকে পাঠানো হলো ওমর রাজা কাছে গিয়ে এই হাদিসটি পেশ করা হলো তখন বুঝলেন যে হাদিস স্পষ্ট পাওয়া গেল বন্ধুরা আমার না শুধু তাই নয় যখন ভুলটা সংশোধন করে দেওয়া হলো তখন উমর রাজা আলহরা এত নিচু হলেন এত ছোট হলেন যে তিনি আবু মুসাকে লক্ষ্য করে বলছেন আমার নামে কোন হাদিস তৈরি করলো কিনা তাহলে আপনি আবার লক্ষ্য করুন এত বড় একজন জ্ঞানী ব্যক্তি এই হাদিসটা সম্পর্কে ইঙ্গিত জানতেন না বরং তিনি মনে করছেন যে এই হাদিসটি হয়তো মানুষরা তৈরি করতে পারে তাহলে আপনি কেন বলতে যাবেন যে আগের আলেমগন কি কম জানতেন না অবশ্যই কম জানতেন না আপনি নিজেই বলুন উমর এই হাদিস জানতেন না বলে কি আপনি বলবেন তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন না তিনি জানতেন না উজবিল্লা এই কথা তো কখনোই বলা যাবে না পূর্বের আলেমগণ কোনো কথা হয়তো জানতেন না এমনটি হতে পারে তবে তিনি যে জ্ঞানী ছিলেন না এটা কেন বলবো? এটা বলার অবকাশই নেই অবশ্যই তারা বড় বড় বিদ্যান ছিলেন অবশ্যই তারা বড় বড় পণ্ডিত ছিলেন তবে হ্যাঁ কোনো কোন জিনিসের ক্ষেত্রে হয়তো তাদের লক্ষ্য সেখানে যায়নি দৃষ্টি সেখানে যায়নি সেটা তারা বলতে পারেননি এমনটা তো হতেই পারে প্রথম কথা মনে রাখতে হবে যে আল্লাহ রসুল বললেন বড় বিদ্যানও তিনিও ভুল করে যেতে পারেন তারও ভুল হতে পারে এতে কোন সন্ধ্যের অবকাশ নেই তাহলে এই ভুলের উপরে আমি গোলামি করবো কেন আপনি একটু হিসাব করে দেখুন এখানে ধমক দিলেন না বললেন না আবু খুব একজন ব্যক্তিকে ইচ্ছা করলেন চড় মারতে পারতেন কিন্তু ধমক দেওয়া তো দূরের কথা ধাক্কা দেওয়া তো দূরের কথা মার দেওয়া তো দূরের কথা বরং তিনি এত সুন্দরভাবে গ্রহণ করলেন আবু মুসাকে সান্ত্বনা দিলেন भ्यासर उल्टा हो तक देखें चटे जाब खेपेबर रागान हबे बीब ज्ञानी व्यक्तर नियम एट न কোনো ব্যক্তি যখন ভুল ধরে দিবে ভুলটা সুধ্রিয়ে নেওয়াটাই হলো জ্ঞানী ব্যক্তির দায়িত্ব সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম যে ভুল হবেই আর ভুল হলে আমি সংশোধন করে নিব সুন্দর পথ রয়েছে সকলের যদি ভুল হতে পারে আমার ভুল হবে না কখনো মনে করবেন না আবার কেউ বলেন যে বর্তমানে তো অনেক আলেম আছেন তাদের ভুল হচ্ছে না তারাও কি সবাই ভুল করছেন আমরা নিরপেক্ষভাবে ভুলটাকে আসলে ভুল হচ্ছে ভুল করছে কিনা আলেমদের দোহাই দেব না অপরের দোহাই দেব না কারণ কেউ ভুলের নয় ভুল করতে পারেন আমিও ভুল করতে পারি আপনিও ভুল করতে পারেন তাই বলে কি এর অর্থ এটা যে ওই ভুলের উপরে টিকে থাকব। শরীয় মানতে গিয়ে যদি ভুল প্রমাণিত হয় কোনো বিষয় আমি উদার সেটা ভুলটা মেনে নিব এবং সঠিকটা গ্রহণ করব এটাই হলো সাহাব একরাবের রীতি এবং মহাদেস উল্লামের নীতি আমি গোলামি করতে যাব না আমি কখনো পাশ কাটিয়ে কৌশল অবলম্বন করতে যাব না আমি যদি এটা করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমার উপর রহম করবেন এবং এর উপরেই আমি যদি চলতে থাকি মুসলিম উম্মার কল্যাণ হবে सम्मानित दर्शक मंडल उदर चित्ते ग्रहण करी अल्लाह रबुलीन से तौफिक दान करत के मानते गए सोजा पंथा अवलम्बन करी अल्लाह अमीन सुबहानल्लाहमदे असदातु बिल्किक असलम वरहमत वबरकत اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام عليكم আমি আমাদের এই ধর্মের একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল কে কি জিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় বলে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয় जि टा पाठ मेल कर